রসুল্লাহ সাল আলী সাল্লামের সমীপে নিজেকে একজন ছাত্রর মতো যেমন উস্তাদের কাছে ছাত্ররা বিনয়াবনত হয়ে বসে সে বসে গেলেন এবং বসে গিয়ে তার হাঁটুদ রসুলের সাথে মিশিয়ে কাঁচাকাঁচি বসলেন এবং তার দুখানা হাত রানের উপরে রাখলেন রেখে আদবের সাথে ও রসুলকে জিজ্ঞাসা করছেন আনিল ইসলাম তুমি আমাকে ইসলাম সম্পর্কে পরিচয় দাও ইসলামটা কি ইসলামের সংজ্ঞা দাও ইসলামের পরিচিতাম বলছেন ইসলাম হলো আল্লাহ রসুল রসুল বলছেন ইসলাম হল পাঁচটি জিনিসের নাম তার মধ্যে প্রথমটি হচ্ছে তুমি এই মর্মে স্বীকৃতি প্রদান করবে যে আল্লাহ সুভানু ও তায়ালা একক ও অদ্বিতীয় সত্তা এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহর প্রেরিত পুরুষ এটার পর তুমি সালাদ কায়ম করবে এবং তুমি জাকাত দেবে তুমি শ্যাম পালন করবে আর যার পক্ষে সম্ভব আল্লাহর গড়ে হাজ সম্পাদন করা সে হাজ সম্পাদন করবে রসুলাম যখন উত্তরটি দিলেন তখন ওই আগন্তুক প্রশ্নকারী নিজেই বলেন আবার নিজেই সত্যায়ন করছেন নিজেই প্রশ্ন করছেন নিজে আবার বলছেন সদাক্ত আপনি ঠিকই বলেছেন আশ্চর্য সুপ্রিয় দর্শক হাদিসের পরবর্তী অংশে যাওয়ার আগে এখানে আমরা একটু ব্যাখ্যা করে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 পরেশান হয়ে খাদিজার কাছে বললেন জামমিলুনি আমার ভয় হচ্ছে লাকাদ আমার নফসের ভয় হচ্ছে এই আগন্ত আমার মাঝে যে আসছে আমাকে যে আতঙ্কের চাপ দিয়েছে এর মাধ্যমে কি হয় আমি ভয় পাচ্ছি আমার জীবনের উপরে আমাকে বস্ত্র দিয়ে চাদর দিয়ে আবৃত করে দাও ঢেকে দাও এতে প্রমাণ করে ওই যে ব্রিল আলী ইসলাম তিনি এসেছিলেন একজন মানুষের বেশে বিভিন্নভাবে মানুষের আখড়ে তিনি আসতেন এবং কথা বলতেন तब रसूल सल्लाह आलीम जिब्रिल के दोबार जिब्रिले असल आकृति देते देखे एक बार देखेबा दे फिर पथे रसुल्लाह आल इसलम देखे जिब्रिल नाम मन हितन एम भाव नेमेन जो डानागुली छड़िए दिए शून्न लुक सब एम भाव छे दिए धे नाम रसुल भय पे घरे चले ग यहाँ सी আসল আকৃতি দেখ আরেকবার যখন দেখেছিলেন সেটা দেখেছিলেন গিয়েছিলেন রসুলকে আল্লাহ দেখে মেয়ারে নিয়ে গিয়েছিলেন সেখানে রসুল সালাম জিবিলকে দেখেছিলেন আসল আকৃত এখানে জিব্রিল রসুল সাল্লি আলী ইসলামের সমীপে আসছেন একজন সাধারণ প্রশ্নকারী হিসাবে কেন প্রশ্নকারী হিসেবে আসছেন এর কারণ যে রসুল সাল্লী সাহাবাদেরকে নিষেধ করেছিলেন যে তোমরা বেশি পরিমাণ প্রশ্ন করো না তোমরা কি জানো অ্যাহ লেখা ম্যান কেন কাবল্যাকম তোমাদের আগের জাতি তারা ধ্বংস হয়েছিল কেন দুটি কারণে একটা হলো বিকাশ রাতি সোয়ালিহীম তাদের অধিক প্রশ্নের কারণে আর আরেকটা হচ্ছিল যে তারা এখতেলাফ করেছিল নবীদের স্থানে নবীকে মানত মানত না গ্রুপিং করতো এমনকি অনেক নবীকে তারা দেশান্তরিত করেছে অনেক নবীকে তারা হত্যাও করেছে এই অতিমাত্রায় প্রশ্ন করে বিভ্রান্তিতে নিপতিত হয়েছে অনুরূপভাবে রসুলগণকে নবীগণকে নির্যাতন করে তাদের বেলায় বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে তারাও ধ্বংসের কেনারায় পৌঁছেছে সাবধান তোমরা সেমনটি করো সাহাবারা বই পেয়ে গেলেন কিন্তু আহ্লা তো বলেছেন তোমরা যদি না জানো যারা কোরআন ও হাদিসের পারদর্শী জ্ঞান রাখেন আলেম তাদেরকে গিয়ে তোমরা জিজ্ঞাসা করবে সত্য বিল ভাই এনজুপুর দলিল প্রমাণ সহকারে তোমাদেরকে জানতে হবে দলিল ছাড়া কারো কথা গ্রহণ করা যাবে না স্বয়ং আল্লাহ রবুল্লা আলমিন পৃথিবীতে যত নবী ও রসুল প্রেরণ করেছেন তাদের সকলকে নবী হিসাবে প্রমাণ প্রমাণস্বরূপ মর্যাদা দিয়ে জাতির কাছে পেশ করেছেন কেন জাতি যেন বুঝতে পারে যে এরা আল্লাহর প্রেরিত পুরুষ দলিল রাউনের কাছে যখন মোসা এবং হারুন চলে গেলেন তখন বলছিল তোমরা যে আল্লাহর প্রেরিত দলিল দেখাও সেখানে আল্লাহর মরজিদা দেখাই ছিলেন আমাদের নবীকে আরব মসিকরা নানাভাবে প্রশ্নবিদ্ধ করে নাই তুমি যদি রসুল হয়ে থাকো তাহলে চাঁদকে দিখণ্ডিত করে দেখাও আল্লাহর নির্দেশে তিনি ইশারা করলেন তখন চাঁদ নিখণ্ডিত হয়ে গেল আল্লাহ বলে বলেন এই ইত্যাদ এভাবে দলিল প্রমাণ দিয়েই আল্লাহ নবী ও রসুলগণকে প্রেরণ করেছেন জাতির কাছে গ্রহণযোগ্য হিসাবে ঠিক তদ্রুপ দলিল প্রমাণের বৃদ্ধিতেই কারো কাছ থেকে কোনো মাস জিজ্ঞাসা করে নিতে হবে দলিল ছাড়া কোন কারোর কথা মেনে নেওয়া যাবে না যেহেতু রসুল বলেছেন যে কেউ যদি এমন কোনো কথা বলে যে কথাগুলি আমি বলি নাই তাহলে কালিয়াতে বা উমা কায়দাহার নাম সুপ্রিয় দর্শক ওসুদ আমরা আবার ফিরে আসবো একটি বিরতির পরে আপনারা ততক্ষণে আমাদের সাথে থাকুন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 রক্ষাকারী দেখুন আল্লাহ তালা সবার উপর রক্ষাকারী আজ সন্ধ্যা সাড়ে ছটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায়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 দেখুন প্রশ্ন করার সাহস করুন পরবর্তী অনুষ্ঠান সুপ্রিয় দর্শক আমরা আবার ফিরে এলাম বিরতির পর আমাদের নির্ধারিত আলোচনায় সেখানে আমরা বলতেছিলাম যে রসুল সাল্লিয়ালাম স্পষ্ট করে বলে দিয়েছেন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 এই ধরনের প্রশ্ন করা শরীয় সম্পূর্ণরূপে নিষেধ করেছে এগুলি ছিল পূর্ব যে সমস্ত জাতি ধ্বংস হয়েছে তাদের বদ অভ্যাস এই অভ্যাসের কারণে তারা ধ্বংস হয়েছে বিভ্রান্তিকর প্রশ্ন করার কারণে রসুল সাল আলী ইসলাম তার উম্মতকে সতর্ক করে দিয়ে তৃতীয় আরেক প্রকারের প্রশ্ন যেটাকে আমরা বৈধ বলতে পারি সেটি হচ্ছে দাওয়াত এর একটি বিশেষ উপায় বা অসিলা সেটা হচ্ছে কি যে বিষয়টা আমার জানা আছে কিন্তু উপস্থিত যারা দর্শক আছেন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 রসৌল্লা সালাহ আলী ইসাল্লামের সমীপে নিজেকে হাজির করে কিভাবে একজন প্রশ্নকারীর নিয়ায় বসতে হয় তা বসে স্বচক্ষে সাহাবাদেরকে দেখিয়ে দিলেন যে একজন উস্তাদের সমীপে এভাবেই নিজেকে পেশ করি প্রশ্ন উত্তর করে নিতে হবে এবারে আসুন প্রশ্নটি কি ছিল প্রশ্ন ছিল মুহাম্মদ বলত ইসলাম কাকে বলে এখানে আমি বলবো ইসলাম কি ইসলাম শব্দটির আবিদানিক খরচ অর্থ হচ্ছে আল ইসতে ইসলাম বৈশ্যতা স্বীকার করা যখন ইবান তা আমি ইসলাম গ্রহণ করেছি আমি বশ্যতা স্বীকার করেছি আমি সারেন্ডার করেছি তখন আর তার স্বাধীনতা বলতে কিছু থাকে না তার স্বেচ্ছাচারিতা বলতে কিছু থাকে না তার প্রবৃত্তি থাকে না। বরং আল্লাহ বলছে নোবানি আল্লাহর পক্ষ থেকে আশা হেদায়ত ছেড়ে দিয়ে যারা নিজেদের প্রবৃত্তির গোলামি করে তাদের চেয়ে অধিক পথ ব্রষ্ট আল যেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির শব্দ আল্লাহ বলে দিয়েছেন সাবধান তার চেয়ে গোমরা কেউ হতে পারে না এটাই স্পষ্ট যে আপনাকে অবশ্যই অবশ্যই বশ স্বীকার করার পরে আর ডানে বামে আপনি ইচ্ছা মতো চলতে পারবেন না চলবেন আল্লাহর হক অনুযায়ী চলবেন তার প্রেরিত পুরুষ আখরি নবী সর্বশেষ নবী শ্রেষ্ঠতম নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লসলামের প্রদর্শিত পথ অনুকরণ করে এবারে হলো যে ইসলামের মূলনীতি কয়টি ও কি রাসুল জানিয়ে দিলি ইসলামের মূলনীতি হচ্ছে পাঁচ এই পাঁচটি মূলনীতিকে আমরা প্রথমে দুই ভাগে বাক করব একটি হচ্ছে ইমান বা বিশ্বাস সংক্রান্ত আর এক প্রকার হচ্ছে আমল বা কর্মসংক্রান্ত বিশ্বাস সংক্রান্ত মূলনীতি যেটা ফার্স্ট মূলনীতি প্রথম সেটা হচ্ছে কি যে তুমি বলবি সাদু আল্লাহ ইলাহা ইহু ও সাদু আল্লাহ মুহাম্মদ আব্দ এই বক্তব্যের মাধ্যমে একজন মুসলিম দুটি বিষয়ে স্বীকৃতি প্রদান করে এক নিরঙ্কুশ আল্লাহর তৌহিদের স্বীকৃতি দুই মোহাম্মদ সাল্লাহআসালামের রিসালদের স্বীকৃতি এই দুটি স্বীকৃতি দিয়ে সে ইসলামের ঘরে প্রবেশ করল প্রবেশ করতে গেলে এই দুই শিল দিয়ে প্রবেশ করতে হবে এই দুই দরজা দিয়ে প্রবেশ করতে হবে অ্যাট ফার্স্ট বলতে হবে অসাদুল্লাহ ইহাদ সালি যখন আপনি বলবেন তখন ইসলামের ঘরে প্রবেশ করে ফেললেন जखनी प्रवेश कर फिलबें तक अपनार्पी चार्ट दायित्व अर्पित हो जाए सलादाय जा नाम जैक देवा जमाल निर्धारित अंश और श्याम पालन अर्थात बसरे रमलाल मुबारक एक मास रोजा रखा और जर सामर्थ्य आज हज कराई चार्ट रोक चार्तम्भ के दु भागे भाग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 আল্লাহর করে পৌঁছার সামর্থ্য থাকে আর্থিক সামর্থ্য শারীরিক সামর্থ্য তার উপরে হজফরজ হবে দর্শক এখানে একটি প্রশ্ন আসতেই পারে যে ইসলাম বলা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন বিধান যদি হয়ে থাকে তাহলে এই পাঁচটি মূলনীতির উপরে কেমন করে রসুল সাল ইসলাম বলেন যে এই পাঁচটি হচ্ছে ইসলাম আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব যে দুনিয়াটা হচ্ছে ক্ষেত্র এর মধ্যে একজন মানুষের ব্যক্তি এবং বেষ্টি জীবন মানুষ ব্যক্তিগত জীবন তার সামাজিক জীবন ব্যক্তি এবং সমাজ মিলেই রাষ্ট্র ব্যক্তি জীবনকে সংশোধন করার জন্য আল্লাহ রব্লা আলমীন দুটি কাজ নিয়মিত করে দিলেন সেটি কি সলাদ এবং শ্রয়াম নামাজ এবং রোজা তার মাধ্যমে ব্যক্তি পরিশুদ্ধ হয় এরপর যখন ব্যক্তি পরিশুদ্ধ হয়ে যাবে তখন তার উপরে দায়িত্ব হয়ে যাবে সামাজিক দায়িত্ব এই সামাজিক দায়িত্বর জন্য আল্লাহর আলমিন দুটি মন্দিটি দিয়ে দিলেন একটি হলো জাকা ইহিমা ধনীদের মাল নেওয়া হবে গরিবদের মধ্যে বন্টন করা হবে এবং পরস্পরের সহমর্মিতা সহযোগিতার বন্টন সেতু বন্ধনী স্থাপিত হবে এমন কি যাদের সম্পদ আছে তার হজই যাবে আর হজটা হচ্ছে বিশ্ব মুসলিমের বিশ্ব সম্মেলন সারা বিশ্ব থেকে হজের মধ্যে আসবে এবং এসে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 তখন সমাজ হবে সর্বাঙ্গীন সুন্দর এই সর্বাঙ্গীন সুন্দর জীবনটাকে গঠন করতে গেলে মনিটরিংয়ের প্রয়োজন সেখানে আল্লাহরবুল্লাহ আলীম ব্যবস্থা দিলেন যে হ্যাঁ তুমি ইমানদার কি না তুমি কি আল্লাহকে ভয় করো কি না তুমি কি রসুলকে মানো কি না তোমার বিশ্বাস যদি তৌহিদের উপরে থাকে তোমার বিশ্বাস যদি আল্লাহর একত্রমাদের উপরে থাকে তাহলে ওই বিশ্বাসের বদ্যমূলে তোমাকে তোমার জীবন গঠন করতে হবে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 একমাত্রিক্রমশারী আল্লাহ সেদিন বিচার করবেন এইভাবে পরিপক্কান হবে তখন ওই মানুষটি তার ওই ব্যক্তি সংশোধন করার জন্য শরীয়তের ফর্মুলার ভিতরে থাকবে এবং সতর্কতা অবস্থায় জীবনযাপন করবে বাহিরে কখনো সে যাবে না অনুরূপ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 এই জঞ্জা বিক্ষোভ জাতিকে সংগঠিত করা সম্ভব হত না সেই মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লাম আমাদের মর্শিদ আমাদের গাইডার আমাদের পথ প্রদর্শক তারই মাধ্যমে ব্যক্তি তার জীবনকে সুন্দর করে পরিচালিত করবে সুপ্রিয় দর্শক ও শ্রোতাবিন্দু আমরা যেটা বলতে চেয়েছিলাম যে ব্রিল এসে রসুল সাল্লাহ আলিউসাল্লামকে জিজ্ঞাসা করলেন আকবর ইসলাম রসুল সাল্লি ইসাল্লাম ইসলামের পাঁচটি মূলনীতির কথা বলে দিলেন দুই বাঘে ভাগ করেছি একটা হলো ইমানের বিষয়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 বিভুলক কোন ধর্ম মত গ্রহণ করবে ইজম্বতরিকা গ্রহণ করবে তখন আল্লাহ ফ্যালাইনুক আলামিনশিং কেন তার থেকে তা গ্রহণ করা হবে না পরিণামে হবে ধ্বংসশীলদের অন্তর্ভুক্ত আজকের এই বর্তমান সমাজে আমরা বলতে পারি যে আজকে বিশ্ব মুসলিম যদি অক্ষের প্ল্যাটফর্মে ফিরে আসতে চায় তাহলে পথ এই পাঁচটি মৌলিক নীতিমালার মধ্যে নিজেকে সুসংগঠিত করা যেমনটি আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ইসলাম জীবনীকে জানিয়ে দিয়েছে এভাবে আমরা নিজেরা নিজেদের জীবনকে যদি গঠন করতে পারি তাহলে আমরা আমাদের জীবনকে সুন্দর করে গড়ে দিতে পারবো নচিত বিকল কোনো পথের মাধ্যমে সম্ভব হবে না কেন না মানুষের জ্ঞান সীমিত আর মহান আল্লাহর জ্ঞান হলো অসীম মানুষের জ্ঞান অভ্রান্ত সত্যের উৎস হতে পারে না মানুষ যত সুন্দরী হোক না কেন সে কিন্তু এক মরণশীল আর মরণশীল মানুষ যার ক্ষয় আছে যার ধ্বংস আছে সে মানুষের জন্য সুন্দর বিধান দিতেও পারে না কাজেই মানুষের জন্য কল্যাণকর বিধান হচ্ছে একমাত্র বিধান যা আল্লাহ সুহায় তাদের জন্য পেশ করেছেন সেটাই ইসলাম ইসলাম অক্ষের ইসলাম শান্তির ইসলাম কোনো প্রকার ফসাদকে বিপর্যয়কে ধ্বংসস্কর্মকে পছন্দ করেন ইসলাম অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং সকলকেই বলে ইলা আল্লাহ বলে আনুশ্রীকিহীন সেই আহ ফিরে আসবো আমরা সেই পথে একমাত্র আল্লাহর আবাদত করবো কাউকে সরি করব না এক আল্লাহকে মানব আর এক অসুর মোহাম্মদ সাল্লাম তার তরিকার উপরে চলব তবেই আমাদের জীবন সুন্দর ও সর্বাঙ্গ সুন্দর হয়ে আমরা গড়ে উঠতে পারব এর বিকল্প পথে আমাদের পক্ষে মুক্তি সম্ভব নয় তাই যে ব্রিল আমি নসুলসল্লাহ আলী ইসলামের কাছে এসে কিভাবে জ্ঞান শিখতে হবে পদ্ধতি শিক্ষা দিয়েছেন এবং রসুলসল্লি ও অতি সংক্ষেপে ইসলামের একটি সংজ্ঞা করেছেন সেইভাবে নিজেকে খাটিয়ে মুসলিম হিসেবে গড়ে তুলি আল্লাহ সুহায়নব তালা আমাদেরকে তৌফিক দান করুন মহম্মদ ওয়দি ও সাহি ওবরাকুম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত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 सम्प्रचार सकाल सारे जक आरिक बार्ता ধর্মত্ত্বের কোষ্টি পাথর সুরা আয়াত এক থেকে চার কল আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদিতীয় আল্লাহ আল্লাহ আহাদ এবং তার সমতুল্য আর কোন কিছুই নাই সহি উল্লেখ করা আছে ৬ নম্বর খন্ডে কিতাবুল ফাজ কোরআন অধ্যয়ন নম্বর তিরিশ 533, हादी नम्बर पांच तेतर सल्लाम भागेर, एक हलो चायी एवं मुखापेक्षी नन तृत्य हलो लामिद्लम उपासना करें ताके सुराई खास दिए जाते गोष्टी पाथर ब